মানবতা সমাধান সালামু আলাইকুম আলা বারকাত আলহামদুলিল্লাহ রবিআন আজমাইন প্রিয় দর্শক মন্ডলী সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি যে টিভির মাধ্যমে এবং তার প্রোগ্রামের মাধ্যমে আপনারা নিজেদের আকিদা সংশোধন করতে পারবেন নিজেদের আখলাখ আচরণ চরিত্র সংশোধন করতে পারবেন এবং বিশুদ্ধ এলেম দিনী এলেম সঠিক এলেম সংগ্রহ করতে পারবেন আখেরাতের পাথেও সঙ্গে নিতে পারবেন ইসলামী অর্থনীতি এবং স্বচ্ছ পবিত্র অর্থনীতির আলোচনা পর্যায়ে আজকে আপনাদের সামনে যে আলোচনা করব তা হল ধর্মের নামে এক মানুষ আছে যারা ধর্মে থেকে সাদা সিধা মনের ধার্মিক মানুষদেরকে স্বীকার করে নিজেদের অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করে থাকে তারা শির্ক ও বিদাতকে অবলম্বন করে অর্থ উপার্জন করে থাকে অথচ ইসলামী নীতিতে যা হারাম তার দ্বারা অর্থ উপার্জন হারাম এবং তা খাওয়া হারাম সিট ব্যবহার করে অর্থ উপার্জন করা হারাম কিন্তু বহু মানুষ তা করে থাকে বহু ওলামা আছেন বহু মসজিদের ইমাম আছেন যারা অর্থ উপার্জনের জন্য এবং অর্থ উপার্জনের সহজ পথ হিসাবে তারা কিছু বিদাত এবং কিছু শির্ক অবলম্বন করে থাকেন অনেক ক্ষেত্রে না জেনে এবং বেশিরভাগ ক্ষেত্রে জেনে শুনেই সিরিখকে সিরিক এবং বিদাতকে বিদাত বলে মানতে রাজিই হন না যেহেতু তারা তার দ্বারা উপার্জন করেন তাদেরকে বোঝাতে যাবেন এটা শরীর তারা মানতে চাইবে না তাদেরকে বোঝাবেন এটা বিদাত তারা মানতে চাইবে না কেন মানতে হলে তো ব্যবসা চলে যাবে মানতে হলে তো পেটের পুঁজি নষ্ট হবে সুতরাং না মেনেই তাদের আঁতে যাতে ঘা না লাগে পেটে ছুরি না পড়ে তার জন্যেই নিজেদের ব্যবসা চালিয়ে যান মানুন চাহে না মানুন তবুও এ ফতোয়া জেনে রাখা দরকার যে শরীয়তের এ জ্ঞান জেনে রাখা দরকার যে শিরক ও বিদাতকে অবলম্বন করে যত রকমের উপার্জন আছে সব হারাম একদম কোনো বিদাতকে অবলম্বন করে যদি কেউ অর্থ সঞ্চয় করে তা হারাম যেহেতু ধর্মের নামে সাধারণ মানুষকে ধোকা দিয়ে তাদের অর্থ লুটে খাওয়া ছোট পাপ নয় এক তো আপনি ধর্মের নামে বিদাত চালিয়ে যাচ্ছেন শিরিক চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে বুঝাচ্ছেন যে এটাই ধর্ম এটাই হচ্ছে দিন তার উপরে তাদের কাছ থেকে আপনি তার মাধ্যমে অর্থ সঞ্চয় করছেন আপনি ডবলভাবে ভাবে পাপ সঞ্চয় করছেন এক শ্রেণীর কথা ধার্মিকদের কথা উল্লেখ করে মহান আল্লাহ তার কোরআনে বলেছেন অনেক পাদ্রী আছে পুরোহিত আছে ধর্মযাজক আছে বিশেষ করে আহলে কিতাবদের পূর্ববর্তী ধর্মের কথা তাদের পাদ্রী ও পুরোহিতরা তাদের ধর্ম যাজকরা অসৎ উপায়ে মানুষের ধনসম্পদ সম্পদ কুক্ষিগত করে এবং আল্লাহর পথ হতে বিরত রাখে এরা আল্লাহর কাছে নিন্দনীয় আল্লাহ তাদের নিন্দায় জানিয়ে সোরাত তাও বা চৌত্রিশ নম্বর আয়াতে কথার ঘোষণা দিয়েছেন তারা সাধারণ মানুষকে সিরকের কুফল জানায় না যে শিরিক করলে কি হবে সে খবর না জানিয়ে অথবা যে সিডিকটা সেই পাদরি পুরোহিত অথবা আমাদের কোন আলেম করে থাকে তার কুফল না জানিয়ে বিদ্যাতের অনিষ্টকারিতার কথা না জানিয়ে নিজের ব্যবসা বহাল রাখে কেউ বললে তার কথায় কান দিতে নিষেধ করে এবং এইভাবে মানুষকে আল্লাহর পথ হতে বিরত রাখে সঠিক পথ হতে বিরত রাখে সঠিক কথাটা যদি তারা নাও মানে কমসে কম যদি চুপ থাকে তাও হয় তা না বরং উল্টে কি করে বিরোধিতা করে কারণ এই সত্য কথা এই হক কথা তাদের আতে ঘা দেয় তাদের যেটা দিন মনে করে নিজেরা পালন করে আসছে সেই ব্যাঠিক দিনে আঘাত করে এবং তাদেরকে বলা হয় যে তোমরা ভুল পথে আছো তাই তারা বিরোধী হয়ে যায় সুতরাং স্বাভাবিক কথা বিরোধী হবেই কিন্তু বিরোধী হলে পিছফা হলে চলবে না हक बोले अग्रसर होते हक हम सूर्य स्पष्ट जदि क्षणिक तर मेघ इसे छाय मेघ एक दिन हकर आकाश थे सरे जाए से हकर सूर्य के स्पष्ट कर दिवालोकर मत जर स्वार आघात लागे तक चुप थका दरकार जख चोर के चोर बला तक चोर मायर डागर गला हा उचित ना बर लज्जाय माथा नीचू का उचित এই শ্রেণীর মানুষ যারা গাফেল জনসাধারণকে টার্গেট বানায় আর জনসাধারণ জনসাধারণ সাদাসিদে মানুষ যে মানুষ মনে করুন অনেক টাকা খরচ করলো অনেক টাকা ব্যয় করলো এই ডাক্তার সে ডাক্তার বহু ডাক্তার পাল্টালো বহু পরীক্ষা করালো রোগ ভালো হয় না শেষকালে যদি কেউ ফুসমন্ত্র দিল আর এই ফুস মন্ত্র কার থেকে আসে শয়তানের তরফ থেকে বহু জায়গায় তো গেলেই হলো না কিছু অমুক জায়গায় যান একবার দেখ না তাই না অমুক হজুরের কাছে একটা তাবিজ নে না অমুক জায়গায় একবার গে মানত করে আয় না চট করে একটা ফুসমন্ত্র দিল ব্যাস এই ফুসমন্ত্রে কাজ হয়ে যায় এরা যারা রোগগ্রস্ত যারা বিপদগ্রস্ত তারা ভাবে বহু টাকা তো খরচ করলাম তো সামান্য আর পাঁচশো টাকা কি হাজার টাকা যদি খরচ করি একটা তাবিজ নিয়ে যদি আমার ভালো হয় তো সমস্যা কি আছে বিলেজ ফিরতে ডাক্তার হার মানল বড়ো বড়ো হাসপাতাল হার মানলো তো আমার গ্রামের ইমাম সাহেব যদি একটা তাবিজ দিয়ে আমার রোগটা ভালো করে দেয় তো সমস্যা কী আছে সস্তায় বস্তা লাভ তাই না কি দরকার এই জন্য এই শ্রেণীর মানুষ সাধারণ মানুষ যাদের ভিতরে ইসলামিক জ্ঞান নেই শির্কের জ্ঞান নেই বিদাতের জ্ঞান নেই তারা এই ফুস মন্ত্রে রাজি হয়ে যায় ফলে দশ বিশ টাকা কখনো একশো টাকায় কখনো বা হাজার টাকায় যে যেমন আপনার তাবিজের দামও তারতম্য আছে আপনার রোগ হিসাবে যেমন রোগ হবে অবশ্য সেরকম হুজুর হলে আপনার হাত ধরে দেখবে নারী ধরে দেখবে যে আপনি কতটা দিতে পারবেন যখন যেরকম রোগ বলবেন এমন শ্বাসে এমন ভঙ্গিমাতে ভাবে আপনাকে বুঝাবে হ্যাঁ রোগটা তোমার ভারী আছে তাহলে হুজুর কি করতে হবে তার মানে ভারী দিতে হবে ভারী রোগে ভারী তাবিজ দিতে হবে আর ভারী তাবিজ দিলে ভারী তার বিনিময় দিতে হবে সে বেচারি তো এমনিতেই আত্মসমর্পণ করে আছে হুজুর আপনি যা বলবেন তাই আপনাকে তাই দেওয়া হবে আমার রোগটা ভালো হয়ে যান বিশেষ করে এই যে সমস্যা কাউকে জিন পেয়েছে ছাড়ে না এ ওঝা করে না এবারে আপনি অনেক জায়গায় দেখালেন ভালো হতেই চায় না আপনি যে কোনো প্রকারে যদি আপনাকে বলা হয় যে ছাগল জবাই করতে হবে কার নামে জিনের নামে শয়তানের নামে পায়রা জবাই করতে হবে মুরগি জবাই করতে হবে আপনি বলুন বাবা করবে করো কিন্তু আমার রোগ যেন ভালো হয়ে যায় আমার স্ত্রীর যেন যায় আমার মেয়ের যেন জিন সরে যায় আমার বইয়ের যেন জিন সরে যায় জিন জিনোর জন্য জিন সরানোর জন্য মানুষ তখন আর দেখে না যে পথ যে অবলম্বন করছি বৈধ না অবৈধ একটা মানুষকে যখন সাপে কামড়ায় সাপে কামড়ানোর পর আমরা ঝাড়ফুঁক করাই না করাই না কাদের কাছে যায় ঝাড়ফুঁক করাতে অনেক সময় অমুসলিমের কাছে ঝাড়ফুঁক করাতে যাই না যায় না ও মুসলিমরা কি কোরআন থেকে ঝাড়ফুঁক করে কোরআন থেকে পড়ে ওরা ওদের মন্ত্রতন্ত্র যা পরিপূর্ণ এবং সেই সিরকি মন্ত্র দ্বারা ঝারফুক করিয়ে আমরা সাপের বিষ নামাই অথচ নামে নিশ্চয়ই সিরকি মন্ত্র পরে সাপের বিষ নামতে পারে না আমরা ভাবি নামলো তাই না অনেক সময়ে আমরা এমন জিনিস ব্যবহার করি যে জিনিসটা ব্যবহার আসলে সেটা রোগের কোনো চিকিৎসা নয় ওষুধ নয় কিন্তু ভালো হয়ে যায় তাই না আবার অনেক সময় যেটা আসলেই ওই রোগেরই ওষুধ কিন্তু সেই ওষুধ ব্যবহার করার ফলে রোগ ভালো হয় না আল্লাহর ইচ্ছা তাই না আল্লাহর ইচ্ছা আল্লাহ তির কিন্তু আমরা মনে করি যে এর ফলে এইটা হল তাই না গত কয়েকদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল তো একজন বলে ফেললেন যে ওদের ওই যে পুজো আছে বলে বৃষ্টি হচ্ছে পুজোর সাথে বৃষ্টি কোনো স্বাদ আছে আছে রাসুল্লাহ সাল্লা একবার হুদাই বিয়া প্রান্তে নামাজ পড়ে রাত্রে বৃষ্টি হলো ফজরে নামাজ পড়ে বললেন যে আজ সকালে কিছু বান্দা মোমেন হয়ে সকাল করেছে আর কিছু বান্দা কাফের হয়ে সকাল করেছে যে ব্যক্তি বলল যে আল্লাহর ফজলে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে সে আল্লাহর প্রতি মুমিন আর নক্ষত্রের প্রতি কাফের আর যে বললো নক্ষত্র বলে বৃষ্টি হয়েছে অমুক নক্ষত্র অমক জায়গায় এসেছে রাশি চক্রের ফলে বৃষ্টি হয়েছে সে রাশি রাশিচক্রের প্রতি মোমেন আর আমার প্রতি কাফের সুতরাং কারো সাথে বৃষ্টির সম্পর্ক বাহ্যিক কোন সৃষ্টির সাথে আপনি জুড়ে দিলেন এটা শ্রীক হলো না বৃষ্টিদাতা কে রোজিদাতা কে বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে আল্লাহ তালা বর্ষণ করেন আল্লা তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই ফল ফসল উদিত করেন দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি ইনশাল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 আর কি আছে জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আবু হুরার বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখরে খ্যানত করে সেহী বুখারই প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলার দিনই প্রোগ্রাম দেখছেন এবং ধারাবাহিক আলোচনা ইসলামী অর্থনীতি সম্পর্কে হালাল হারাম কিছু মানুষ আছে যারা হালাল হারামের তমিজ না করে নিজেদের অর্থায়ন করে যায় এবং নিজেদের পেট পূজা করে যায় যার ব্যাপারে আমরা বলছিলাম এক মানুষ যারা সিরিখ বিদাতকে বিষাতি বানিয়ে অর্থ উপার্জন করে মানুষের মনে বিভিন্ন শিরকি ধারণা আছে কথা বলছিলাম যেমন বললাম যে অমুক নক্ষত্র রাশির বলে বৃষ্টি হয় অমক পূজা বলে বৃষ্টি হয় অমুক মেলা বলে বৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের আপনি দেখুন মানুষের মনে জঞ্জাল আছে বলেই মানুষ সহজে বিশ্বাস করে আর এই সমস্ত তাবিজ গণ্ডা হ্যাঁ কবজ এতে বিশ্বাস করে আপনি যেখানে বাস করেন মনে করেন সাধারণত গ্রামের মানুষদের এরকম হয়ে থাকে গ্রাম থেকে শহরে যাবেন মাঝখানে একটা বড গাছ আছে কালকে গতকাল দিনে ওই বড গাছে গলায় দড়ি দিয়ে একটা লোক মারা গেছে ঠিক আছে আজকে আপনি বাজার থেকে বাড়ি ফিরছেন একা সন্ধ্যা হয়ে গেছে যখন বটগাছটার সামনে এলেন বা নিচে এলেন তখন আপনার মনের কোনো পরিবর্তন ঘটে ঘটে কিরকম মনে হয় গা হমচম করে দেয় না ভয় লাগে কেন বলুন তো কেন বলুন কেন কেন এরকম হয় মনে হয় কালকে এই গাছে গলায় দড়ি নিয়েছে সে হয়তো ভূত হয়ে আমার ঘরে ঝাঁপিয়ে পড়বে তাই না ভূত বলে কোনো জিনিস আছে জিন আছে কিন্তু মানুষ পমরণে কেউ মারা গেলে যে ভূত হয়ে যায় এই কথাটা আমরা নিয়েছি থেকে ওই যে সির কি পরিবেশ থেকে নিয়েছি মনের ভেতরে সির্কের জঞ্জাল আছে সিরকের জঞ্জাল থাকার কারণে আমরা এরকম বিশ্বাস করি আমাদের মনে ভয় সৃষ্টি হয় আমাদের মনে অশুভ ধারণা সৃষ্টি হয় তাই না বাড়ি থেকে বেরিয়েছেন কোনো একটা উঁচু কাজে বড় কাজে যাবেন হঠাৎ করে দেখলেন এক মহিলা কালী হাঁড়ি নিয়ে সামনের দিকে পার হচ্ছে মনের কিছু পরিবর্তন হয় কি মনে হয় ঘর থেকে বের হতেই কালী দেখলাম তার মানেই আপনার মনের ভিতরে সিরকি জঞ্জাল আছে আপনার কাজের সাথে কালী কি কী কি সমস্যা হবে হঠাৎ করে ডান চোকলা পাচ্ছে তখন কি মনে হয় লাভটা নকশান হয় ডান চোকলা হ্যাঁ কোনটা লাভ না নকশান যাই হোক দুটোর মধ্যে একটা মানুষ এরকম ধারণা করে থাকে কেন শির্কের জ্ঞান নেই তৌহিদের জ্ঞান নেই যার ফলে মানুষ এই সমস্ত কুসংস্কার এবং অমূলক বিশ্বাসে বিশ্বাসী হয়ে পড়ে এই জন্যেই যারা বলে তাজকিয়াতফ তাজকিয়াতফস জরুরি আছে অন্তরাত্মাকে পবিত্র করা অন্তরকে সংশোধন করা মানুষের মনকে পরিষ্কার করা দরকার আছে মন পরিষ্কার করতে হবে মন যেহেতু জঞ্জালপূর্ণ হয়ে আছে সেহেতু আপনি এই শ্রেণীর মানুষদের এই বিদাত এবং শিরকে চট করে বিশ্বাসী হয়ে যান তাই না আপনার জ্বর হয় জ্বর আসে আর যায় উড়ো জ্বর বলে না উড়ো জ্বর উড়ো জ্বরের ফলে তখন আপনি ডাক্তার দেখালেন জ্বর ভালো হয় না হুজুরের কাছে বললেন হ্যাঁ তোমার উপর ধকল আছে তাই না চট করে বিশ্বাস হয়ে যায় অনেকের জ্বর আসে আর যায় ঘাম জ্বর ভালুক জ্বর বলে ভালুক জ্বর তো ভালুক জ্বরের চিকিৎসা কি ভালুকের লোমের তাবিজ বানিয়ে হাতে বাঁধেন তাই না অনেক ছেলে দেখবেন শুকিয়ে আছে মোটা হয় না মোটা হয় না তো গ্রাম দিয়ে যখন হাতি আসে তখন হাতির উপরে চাপায় না চাল দিয়ে কেন ছেলে মোটা হয় হয় নাকি হতে পারে এরকম এরকম হবে আপনার ছোট্ট বাচ্চাটা দাঁত ভেঙে গেছে ঠিক আছে এই দাঁতটা কি করা হয় দাঁতটা কোথায় ফেলেন দাঁতটা পানিতে ফেলেন তাই না ছেলেটাকে শেখানো হয় যে পানিতে ফেলো মাছ ও মাছ আমার মোটা দাঁতটা নাও তোমার এই বা সরু বলে না অথবা ইন্দুরের গর্তে ফেলে আমার মোটা নাও না চিকন দাঁড়টা দাও তাই না কার কাছে চাওয়া হয় হাই হাই হাই। কার কাছে চাওয়া হয় যে জাতিকে শিখানো হয়েছিল যে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবে না সেই চাওয়া চাইবে না যে চাওয়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আরে ইন্দুর তোমাকে দাঁড় দিতে পারবে না এলান শুনছে টিভিতে পর্যন্ত এলান হচ্ছে প্রকাশ্যে টিভিতে পর্যন্ত হচ্ছে কাবা শরীফের দরজা ঘরে রাখলে পরে ঘরে সমস্ত অশান্তি দূর হবে রোগ দূর হবে দাম্পত্য কলহ দূর হবে আপনার চাকরি না থাকলে চাকরি হবে আপনার ব্যথা বেদনা সব ভালো মানে হাইরে থেকে জিরে পর্যন্ত সব লাভ হবে তখন আপনি করলেন কি একটা শরীফের দরজা নিয়েছে ঘরে টাঙ্গিয়ে রাখলেন কিসের চাকরির আপনার ছেলের পড়াশোনা মন বসে না তাই ছেলের পড়াশোনাতে মন বসবে কিসের বরকতে কাবা শরীফের দরজার ছবির বরকতে এটা কি মুসলমান বিশ্বাস করতে পারে যাদের বুকে তৌহিদ আছে তারা কোনোদিনই বিশ্বাস করবে না যেহেতু মহান আল্লাহ হচ্ছেন তিনিই সৃষ্টিকর্তা তিনিই আমাদের বিপদ দেন তিনিই বিপদ দূর করতে পারেন আমাদের বিপদ তার মহান আল্লাহ আমরা এতে ওতে বিশ্বাসী নই জঞ্জালপূর্ণ মন আর তার জন্যই আমাদেরকে যখনই শেখানো হয় যে দেখো এটাই হয়েছে অতএব এটাই করো তাহলে দেখো ভালো হয়ে যাবে আমাদের দেশে দেখেছেন ছোট ছোট বাচ্চাদের গায়ে এক প্রকার দানা বের হয় লাল লাল মতো জানি না আপনাদের কি বলেন বা এক দেশে এক এক রকম নাম আছে আমাদের দেশে পোড়ামুলই বলে তো যখন সেটা বের হয় তখন চিকিৎসা কি জানেন বলে অমক জায়গাতে অমক মাঠে তোকে গোসল করে নিয়ে এসো ভালো হয়ে যাবে এটা কি ঠিক অমুক মাজারে নিয়ে যাও অমুক মাজারের সামনে যে পুকুর আছে পুকুরে গোসল করিয়ে দাও রোগ ভালো হয়ে যাবে যেমন ওদের আছে গঙ্গা জলে স্নান করলে হ্যাঁ অনেক কিছু হয় আমাদেরও এরকম বহু জমজম বানিয়ে রেখেছি কচি বাস থেকে পানি বের হতে লাগলো তো কেউ বলল অমক পীর বাবার চোখের পানি কেউ বলল না সরাসরি মক্কা থেকে আসা জমজমের পানি তাই না সব বাটি ধরে ধরে খেতে লাগলো লাগলো না কেউ খেতে লাগলো কেউ মাখতে লাগলো কেন বলুন তো মন হচ্ছে জঞ্জালপূর্ণ এদের মনে শিরকে ভর্তি আছে ফলে যে যেকোনো কথা কথা শুনলেই তখন বিশ্বাস হয়ে যায় আরে তাহলে হবে হ্যাঁ যখন অ্যাডভার্টাইজ হচ্ছে কাবাসড়ি ফের দরজা আবার আপনার টিভিতে অ্যাডভার্টাইজ হচ্ছে বড় বড় প্রসিদ্ধ প্রসিদ্ধ মানুষ অ্যাডভার্টাইজ করছে তখন আপনার মনে ধারণা সাধারণত হবে যেহেতু আপনার মনে দিনই জ্ঞান নেই তভিদের জ্ঞান নেই আপনি দিন থেকে বহুত দূরে সরে আছেন যার ফলে প্রসিদ্ধ কোনো মানুষ যখনই বলছে যে কাবাসরি ফেরে এই দরজার এই এই কাজ তখন আপনি বিশ্বাস করবেন অমক তাবিজ এই অমোকে এই তাবিজ স্বপ্নে প্রাপ্ত তাবিজ এই তাবিজ যে ব্যবহার করবে তার সমস্ত আশা পূর্ণ হবে যদি কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে ভালোবাসে আর তার সঙ্গে বিবাহ না হয় তাহলে এই তাবিজ ব্যবহার করলে তার বিছানা শুদ্ধ তার ঘরে চলে আসবে তাবিজের এমন তাসির যদি কোনো মহিলা সন্তান হবে আর সন্তান প্রসবের সময়ে সে কষ্ট পাচ্ছে তাহলে এই তাবিজ আছে এই তাবিজ তার জাঁঙ্গে বেঁধে দেন কোথায় দেখছেন সেখানে বাঁধলে বলছে সঙ্গে সঙ্গে সন্তান হবে তবে হ্যাঁ তাড়াতাড়ি খুলে ফেলবেন না নারী নাড়ি ভুড়ি নেমে যাবে কত পাওয়া তাবিজে কত পাওয়ার দেখছেন এটা বলছে আপনাকে বিশ্বাস জন্মাবার জন্যে কিন্তু মানুষ বিশ্বাস করে ই তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি হোল না নারী নাড়ি ভুড়ি নেমে যাবে কেন বিশ্বাস করে যেহেতু মন হচ্ছে জঞ্জালপূর্ণ এই জঞ্জালপূর্ণ মনে মুসলমান সব কিছু বিশ্বাস করে আর সবকিছু বিশ্বাস করে বলে শির বিদাত কোনো কিছু খেয়াল করে না এক মহিলার সন্তান পেটে জন্মে আর নেমে যায় জন্মে আর নেমে যায় মানে গর্বচ্যুত হয়ে যায় তখন এলো কত ফকির বাবা কত রকম আছে না গ্রামে গ্রামে দেখেছেন আপনার শহরেও আছে শহরেও আছে এসে ধনেশ পাখির হার আর কার পাখি পালক আর কি আর কি জড়িবুটি নিয়ে এসে যখন মেয়েদের সামনে বলে মেয়েরা একদম অন্ধভাবে তা নিয়ে হ্যাঁ এটা নেয় এটা হাতে বান্ধব এটা কোমরে বাঁধ তাহলে আগামী সন্তান আর গর্বচ্যুত হবে না আগামী ভ্রণ আর গর্বচ্যুত হবে না বিশ্বাস হয় না হয় না বিশ্বাস হবে না মন জঙ্গলে চিকিৎসা আপনি বিশ্বাস করবেন এবং প্রয়োগ করবেন আমাদের হাতে আর কিছু সময় আছে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে এর মধ্যে তাহলে করে ফেলুন আমার প্রশ্নটি হলো। ज शरे लटकानों पर जी से ऊपर निर्भर करीजे मध्यमेर रोगता मुक्त होता जी शीर्ख्य था ठीक तेमनी भाजन मानुष जदि डाक्टर परामर्श नहींषध पान बसिभाग मानुष से ओषुधर ओपर निर्भर करषुदा खेले ही जर सबा रोगटा सरे जाए यह नियेत करष्ट क्षेत्रों तबीजे मत যে ওষুধ আমরা ব্যবহার করি সেটা আসলে পরীক্ষা করে দেখা গেছে যে এটা এই রোগের ওষুধ আর শরীয়তে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে তোমরা চিকিৎসা করা ওষুধ ব্যবহার হারাম। তোমরা চিকিৎসা করো তবে হারাম দিয়ে চিকিৎসা না। চিকিৎসা করার অনুমতি আছে আল্লাহ নবী সাল্লাম বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করেছেন গাছগাছরা দিয়ে মাটি দিয়ে চিকিৎসা করেছেন চিকিৎসা করানোর অনুমতি আছে কিন্তু তাবিজ দিয়ে যে রোগ ভালো হয় এটা অভিজ্ঞতায় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়নি আর শরীয়তও বলে না যে তাবিজ ব্যবহার করো তাবিজ ব্যবহার করলে এই রোগ ভালো হবে বরং শরীয়ত বলছে মানতে আল্লা কাতামি নাতান ফাঁকাত আশা রাখতে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরিক করবে সুতরাং তাবিজকে ওষুধের উপরে তেয়াস করা অনুমান করা ঠিক না কারণ এটা হচ্ছে অনুমতি প্রাপ্ত আর এটা হচ্ছে নিষিদ্ধ যেহেতু এতে রোগ ভালো হয় না শরীয়ত বলে দিয়েছে দর্শক মন্ডলী সাথে থাকুন আগামীতে ইনশাল্লাহ আরও অনেক কথা আছে যে কথাগুলো শুনলে উপকৃত হবেন ইনশা আল্লাহ ওয়াসাল্লাহ নবীন মোহাম্মদ ওয়া আলাহ আলহি ওয়া সাহবিহি আজমাই সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ইসলামী শেরিয়া শরণের মধ্যে নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান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 কাল রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে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 সকাল সাড়ে নিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইসা আলাইসালাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কা মানুষ शेख अब्दुर राजर कितर आलाम आज रत साढ़े दस टेब सम्प्रचार सकाल नीचे